আল্লাপাক করার নির্দেশ দিয়েছেন ক্যামের রিক হে আমার রসুল বাল্যিক আপনি তাবলিক করেন তাবলিক করুন কিসের তাবলিক করবেন মা উন ইলাই ক্যামেরু রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু তাহলে দুটাই নবিসামের উপরে নাজিল করা হয়েছে এই দুইটার তাবলিক করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে কোরআনে কারিমের যে আয়াত আমি শিখবো জানব, বুঝবো এটা নিজে আমল করব এবং অন্যের কাছে সেটা আমি হলো তাবলিগ তবে তাবলিগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে তাবলিগ ওহি হবে তাবলিগ ওহি তাবলীগ হবে মা রিক কোরআন এর তাবলিগ এবং সহি সোনার তাবলিক আবার তাবলিক করতে যাই মুরব্বির তাবলিক করা যাবে না যে আমাদের মুরব্বি বলছেন দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় না আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর কথা পৌঁছানোর জন্য আল্লাহর রাসুলের কথা পৌঁছানোর জন্য এই যে আমরা তাফসির করি এটাকে তাবলিক না এটা অরিজিনাল তাবলিক আসল তাবলিক আমরা আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাচ্ছি মা রিক এই আয়াত মুখস্ত করে রাখবেন যে তাবলিক হবে আল্লাহর কথাগুলার তাবলিক আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দেওয়া আল্লাহ রাসুলের কথা সর্বপ্রথম ঘরে পরিবার থেকে দাওয়াত তাবলিক শুরু করতে হবে নবী সালাম নবুয় লাভের পরে নবুয় লাভ করছেন কোন জায়গায় মুখ খাতে হ্যাঁ আচ্ছা সেখানে নবুয় পাওয়ার পরে নবী সালাম এই দাওয়াত দিলেন তারপরে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে আত্মীয় স্বজনের কাছে প্রতিবেশীর কাছে তাদের কাছে তো দাওয়াত দিয়েছেন নবীরা সাল্লাম এই নবুয় পেয়ে মক্কা থেকে হিজরত করে তখন আবি চলে যান নাই রোম চলে যান নাই বা অন্য দেশে চলে যান নাই দাওয়ারটা শুরু করেছেন আমার ঘরের সবাই গোমরা আমি নামাজি বো নামাজ পড়ে না এরকম অসংখ্য বাই আছেন এখানে আছেন না মনে কষ্ট নিবেন না অরিজিনাল কথা সঠিক কথা আসে না বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম আছে তারপরে অনেকেই মসজিদে নামাজ পড়তেছি মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না আমি এখানে মসজিদে প্রথম সারিতে এসে বসে আছি আমার ছেলে গুম থেকে উঠে নাই মেয়ে গুম থেকে উঠে নাই ছেলের বড়া গুম থেকে উঠে নাই নাতি নাতনি নামাজের খবর নেই মুরব্বী বিরাট মেহনত করতেছি কিন্তু মেহনত শুধু নিজের মধ্যে আর বিদেশে পরিবারে মেহনত নাই এজন্য আল্লাহর দিনের কোরআন শুননার তাবলিক নবীওয়ালা পদ্ধতি সুন্নত পদ্ধতি হলো নিজের ঘরে শুরু করতে হবে তোমাদের পরিবার পরিজন আহালকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আহালকে বাঁচাইতে হবে এরপরে নবী সালাম আরো সুন্দর করে বলছেন আল্লাহমরা সকলে তোমরা সবাই রাখাল কিনা আল্লাহ রসুল আল্লাম রাইন তোমরা প্রত্যেকে এক একজন রাখাল রাই মানে রাখাল আরকুল একজন রাখালকে যেমন একশোটা ছাগল যদি দেওয়া হয় বা পঞ্চাশটা ওঁট দেওয়া হয় ওই রাখাল যেমন ওই পঞ্চাশটা ওঁটকে ওই একশোটা ছাগলকে তত্ত্বাবধান করে দেখাশোনা করে একটা ছাগল হারাই গেলে তার খবর রাখতে হয় জবাবদেই করতে হয় ঠিক একই ভাবে তোমাদেরকে তোমাদের একটা পরিবারের রাখাল বানানো হয়েছে একটা সমাজের রাখাল বানানো হয়েছে বিভিন্ন এলাকা অঞ্চলে তুমি একজন রাখাল হিসেবে দায়িত্ব পালন করছো ওই পরিবারে ওই এলাকায় ওই অঞ্চলে তোমার তত্ত্বাবধানে যারা আছেন এরা যদি কোনো ব্যাপারে দিনের বিরোধিতা করে দিনের নি করে লঙ্ঘন করে এই সব ব্যাপারে তোমাকে আল্লাহর এমনি ছেড়ে দেওয়া হবে না যে আমার আন্ডারে এই রাখালের আন্ডারে একটা পরিবারের আমরা সবাই প্রদান। এক পরিবারের এক একজন রাখাল আমার এই রাখালের আন্ডারে একজন স্ত্রী আছেন স্ত্রী হইলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি এই সমাজের আপনারা অধীনে যতজন আছেন এই সবার ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এজন্য আমরা যারা তাফসির শ্রোতা যারা দর্শক তাদেরকে এই তাপসির শুরুতেই এই বিষয়টি স্মরণ করিয়ে দিব যে আমরা একটু গভীর পরিবারের দিকে নজর দিই সবাই যদি সবার পরিবারের দিকে একটু নজর দিই সব পরিবার যদি ঠিক হয়ে যায় তো পুরো দেশে তো ঠিক হয়ে যাবে কি বলেন প্রত্যেকের পরিবার যদি ইসলামী পরিবার হয়ে যায় তো ওই দেশটাই তো ইসলামী দেশ হয়ে যাবে ইসলামী দেশ বানানোর জন্য ইসলামী রাষ্ট্র বানানোর জন্য তো মানুষ মারার দরকার নাই। সন্ত্রাস করার দরকার নাই। আমার আপনার পরিবারটাই যদি ইসলামী হয়ে যায় কোরআন হয়ে যায় পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায় পরিবারের সবাই দিনদার হয়ে যায় তো বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র হয়ে যাবে হয়ে যাবে। সব প্রত্যেকের পরিবার নিজে জাহান নামের আগুন থেকে বাঁচান পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এজন্য আমাদের তাবলিক জোরে সরে শুরু করতে হবে সেই তাবলিক হবে পরিবারে আমার পরিবারে নামাজি হয় নাই পরিবারে দিন আসে নাই আমার প্রতিবেশীদের মধ্যে দিন নেই তা আমি এদেরকে ছাড়ি সালামের মতো যদি জায়গায় মাছে খাওয়া ছাড়া আর কোন উপায় নেই পদ্ধতি নবীলা পদ্ধতি না যা আমার পরিবার বাদ দিয়ে প্রতিবেশী বাদ দিয়ে তারপর আত্মীয় স্বজন বাদ দিয়ে আমি হিজরত করে চলে গেলাম এখান থেকে নোয়াখালী মানুষ রেখে আমি করলাম তারপর আমি হিজরত করলাম ওই পঞ্চগড় এই হিজরত হিজরত না আমার হিজরত করতে হবে তখন যখন আমার এই নদ্যা সরকার বাড়ি এলাকায় এই অঞ্চলে সব মানুষ দিনদার হয়ে গেছে এখন আর আমি কারে দাবাত দেবো কার কাছে তাবলিগ করবো তাবলি করার লোকে নাই সব মানুষ নামাজি হয়ে গেছে সব মানুষ পদ্মাশীল হয়ে গেছে সব মানুষ দিনে আর একটা লোক আশেপাশে নারায়ণগঞ্জ এই এলাকায় সব মানুষ হেদায়িত হয়ে গেছে এই এলাকার সব মানুষকে ঘোমরা রেখে আমার পরিবার গোমরার মধ্যে রেখে আমি আবার দেশ বিদেশে হিজরত করার দরকার থাকি। আল্লাহর এমন একজন নবী কি পাবেন যে নবী নিজের অঞ্চলে নিজের এলাকায় কাজ রেখে বাইরে দূরে হিজরত করছেন হিজরত বাধ্য হয়ে করছেন এবং যখন হিজরত করে নবী মুখা থেকে মদিনা যাচ্ছিলেন তখন নবী সাল্লাম মুকার দিকে তাকাচ্ছিলেন আর দুই চোখ মুবারক থেকে জর করে পানি পড়তেছিল অর্থাৎ নবী সালাম এই মুখ্কা ছেড়ে যেতে ছিলেন না এবং এর আগ পর্যন্ত নবী সাল্লা সাল্লাম এই মক্কা মোকার দাওয়াত দিয়েছেন মক্কা মোকার হজরত নুহ আলাইহিসাল নয় শত বছর তাবলিগের কাজ করছেন করছেন না এই নশো পঞ্চাশ বছর কি হিজরত করে অন্য জায়গায় গেছেন আনতে পারেন কিন্তু তারপরেও এত সবর ধারণ করেছেন এত ধৈর্য ধারণ করেছেন যে তিনি হিজরত করে ওই এলাকা ছেড়ে এলাকার মানুষ আমার কথা শুনে না থাক আমি আরেক এলাকায় চলে যাই খবরদার মাসওয়ালা নবীর মত হইবেন না সবাই চিনে দেখেন ইনুস আলহিস মাসওয়ালা নবী মাস নবীর কথা আল্লাহ এই জন্য বলছেন যে মক্কা মোকার মানুষ যত খারাপ হোক যত অত্যাচার করুক যত নির্যাতন করুক আপনি খবরদার আল্লাহর অনুমতি ছাড়া এই মুখে কোথাও যাবেন পরিবারে দিন দিন প্রসার আত্মীয় স্বজনের মধ্যে প্রচার প্রসার আপনি শুধু বিয়ের অনুষ্ঠান যদি তাবলিক করেন এই তাবলিক করেই তো শেষ করতে পারবেন না আত্মীয় স্বজন প্রতিবেশীর যে বিয়ের অনুষ্ঠান এই বিয়ের অনুষ্ঠান এখন মুসলিমদের এখন ওই দিন রাত্রে আমাদের এক প্রতিবেশী জন্মদিনের অনুষ্ঠান পালন করতেছে বাচ্চার জন্মদিন এই অনুষ্ঠানে সারা আশেপাশের লোকজন আর ঘুমাইতে পারে না রাত্রে শুধু বার্ডের অনুষ্ঠান এখানে তাবলিক এদেরকে মধ্যে তাবলিক বাদ দিয়ে আমি অন্য জায়গায় যাওয়ার দরকার থাকি এজন্য জন্য সম্মানিত ভাই বোনেরা আমরা তফশ্রীর শুরুতে যেটা বলবো কোরআন এবং সহিবলিক প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মহল্লায় শুরু করেন প্রথমে নিজের পরিবার থেকে স্টার্ট নিজের পরিবারকে দিনের দাওয়াত দেন নিজের পরিবারকে নামাজি বানান নিজের পরিবারকে পর্দাশীল বানান নিজের পরিবারকে একটা ইসলামী পরিবার কোরআন সন্ন্যার পরিবার বানিয়ে ফেলুন তাহলে আল্লাহ আল্লাহের ওই নির্দেশ কু আনফুসা কুমি কুমনারা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজন হালকা